উবায়দুল্লাহ ইবন উমর রদিলাহ তো আল্লাহ হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোরআন সঙ্গে নিয়ে শত্রু দেশে সফর করতে নিষেধ করেছেন